ইবনু ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত যে নবী সাল্লাহ্লাম একদা বললেন গাছগাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না আর তা মুসলিমের উদাহরণ তোমরা আমাকে বলো সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো আবদুল্লাহ রাজিয়াল্লাহালন বললেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম অতপর সাহাবিগণ রাজি আল্লাহনু বললেন ल्लाह रसुल आनी दिन से गाछ खेजू गाच